আবদুল্লাহ ইবনু উবৈর বোন হতেও উক্ত হাদিসটি বর্ণিত তাতে রসলিল্লা সাল্লা সাল্লাম বলেছেন তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে মহিলাটি বলল হাঁ পরে সে বাগানটি ফেরত দিল আর রসল্লাহ সাল্লু আলয় সাল্লাম তাকে তালাক দেওয়ার জন্য তার স্বামীকে নির্দেশ দিলেন ইব্রাহিম ইবনু তাহমান খালিদ থেকে তিনি ইক্রামা থেকে তিনি নবী সাল্লু আলাইস্লাম থেকে তাকে তালাক দাও কথাটিও বর্ণনা করেছেন